বা এই তিনটি কিতাবের পরিচয় অধিকাংশ কিছুটা পরিচিতি হয়েছে এই হাদিসের কিতাব গুলিতেও অধিকাংশই শহীদ হাদিস আছে মানে কি মানে কারো কোন কিছু ছুটে যাওয়া জিনিসকে একত্রিত করা আমি সেগুলোকে সংকলন করছি আর এভাবে কিছু হাতি নিয়েছেন যেগুলি এমাম সঠিকটা একটু নিম্ন কিন্তু হ্যাঁ সহি আমি আমার এইভাবে তিনি সহিদ এর কিতাবগুলির মধ্যে একটি বড় কিতাব খুব বড় কিতাব জাকার মো আলা হাদিস আলাস এর লেখক বা সংকলক এতে সহি হাদিস बर्णना करोबिक मान बुखारी मुस्लिम आलाशे मुस्लिम वालमारे जहां ओ हादी गुली के तरह ताद, किताबा बुखारित मुस्लिम संकलन करें जेटी छुटे गेतरक मान छुटे जा সংকলন করা কামা শর্তের নিম্নেই পড়ছে কিন্তু তিনি যখন সহি মনে করলেন সেগুলিকেও তাতে সংকলন করেছেন তাহলে তাতে হাদিস হাজি কিরকম বোখারি মুসলিমের শর্ত মোতাবেক যেগুলি সেগুলিও আর যেগুলি তিনি সহি মনে করেছেন কিন্তু শর্ত মোতাবেক পৌঁছে না সেগুলিকেও তিনি নিয়ে এসেছেন এই কিতাবে এবং তাতে তিনি বলে দিয়েছেন এগুলি সনদ সহি বলেছেন তার নিকটে কিন্তু অনেকগুলি হাদিস সম্পর্কে অন্য মহাদেশ তদন্ত করে তাহা করে গবেষণা করে দেখেছে যে না এমন কি কিছু অল্প যদিও মজু আছে তার মধ্যে ওসিলার হাদিস আজম আলি ইসালামের মৌজুল হাদিস সেটিকে মুস্ত খাকে বায়ন করেছেন তিনি বোখারি শর্ত মোতাবেক না মুসলিমের শর্ত মোতাবেক না এমনকি তার ইজতেহাদিস কিন্তু সহিও না আসলে এজন্য পরে বলবেন এই লেখক যে ইমাম ইমাম হাকেমের সহি হুকুম লাগাবার ক্ষেত্রে তিনি সিফিল সিথিল মানে তার হুকুমটা একটু হালকা অনেক লোক আছে না মানুষ তিন রকমের আছে মানুষ তিন রকম একটা হচ্ছে কট্টর মধ্যমপন্থী হ্যাঁ আর একটা হচ্ছে একবারে নরম নরম দেখবেন ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে কিছু লোক আছে সামান্য একটু ছেলেটা ভুল করে একবারে কট্টর নিষ্ঠুর আর কিছু লোক আছে ভাত ফেলে ছেলেমেয়ের কাছে না না অসুবিধা ছোট ছেলে ভুল করে আর যদি যুবকরা ভুল করে স্বভাব স্বভাব যুবক হবেই ভুল হয় আরে হবে তো সংশোধন করো না এটা আসলে ঠিক না তাহলে দুই দিকে ভুল একটা হচ্ছে একবারে নিষ্ঠুর হয়ে যাওয়া আর কট্টর একবারে পদে পদে ভুল ধরবেন এই এটা কেন ভুল হইলো এটা কেন হইল মসজিদ থেকে হ্যাঁটা আসে আস্তে আস্তে একটু দেরি হয়েছে ছেলে আবার পাঁচ সপ্তাহ নওয়াজ পড়ে হাইটা আসতে তিন মিনিট লাগবে না মিনিট আর বেশি লেগেছে মিনিট বেশি লেগেছে শান্তিটা কথা বলছিল কেন দেরি হবে মুশকিল তাহলে ছেলে কিন্তু হয়ে যাবে বিদ্রোহী হয়ে যাবে আর যদি একেবারে সিটিউল হয়ে যায় ছেলে ছেলে তো ছেলেই বছর হয়েছে পড়ছে না নওয়াজ পড়ে নামাজ পড়তে বলেন পড়ে পড়ে বুদ্ধি হবে তা নিজেই এরকম কিছু বাজের লোক আছে নামাজ পড়ার খোঁজ খবর নেই মেয়ে কোথায় থাকে কয়েক ঘন্টা কাটিয়ে লোক স্কুলের নামে গিয়ে স্কুল শেষ হয় বিকাল চারটাও আসছে সন্ধ্যায় সাতটায় খবরই নেই মেয়েকে দিয়ে দিচ্ছে আবালিকা মেয়েকে মোবাইল দিয়ে দিয়েছেন ও কার সাথে যে টেলিফোন করে খবরই নেন না আপনি এমন করিয়া তাহলে মানুষ তিন রকমের সব ক্ষেত্রে আছে তাদেরকে মধ্যমপন্থী বলা হয়েছে এই ক্ষেত্রে শহীদ জয়ীফের হুকুম লাগাবার ক্ষেত্রে আরেক দল ছিলেন তারা শিথিল ছিলেন গাফিলুতি ছিল জয়ীফ হাদিসকে হাসান বলিদি মজু হাদিসকে হালকা জয়ীফ জাল মিথ্যা তাহলে তাদের কথা নেওয়া যাবে না হাদিস আর শহিদ জয়ীফের ক্ষেত্রে এই জন্য মহাদিস কেরাম বলেছেন যে মধ্যমপন্থী আইম্মাই কেরামদের উক্তি দিয়ে আমাদেরকে বাছাই করতে হবে বা ফাই সালা করতে হবে এ মম্ব রহমতুল্লাহ কি বলেছেন হাদিস সম্পর্কে সেটা দেখতে হবে তাহলে আলী ইবিন উল্লাদী মধ্যমপন্থী অম্বাই অস্তাদ তিনি কি বলেছেন দেখতে হবে হাফিজ হাজার আলী কি বলেছেন জাহি কি বলেছেন এটা মধ্যমপন্থী এগুলি দেখতে হবে হাদিসের ক্ষেত্রেও এই বিষয়টিকে ঠিক রাখতে হবে যেমন আমাদের ক্ষেত্রে একটা কট্টর লোক আদর্শনা না একজন আলেম কিন্তু খুবই কট্টর চলে একবার খুব বাড়াবাড়িও করেন না আর একবার খুব ফিরি ছেড়ে দিচ্ছে এইরকম না আর সেটা দলিল যদিও মানুষের আমল দলিল না আছে বেশ কিছু ছিলেন কিন্তু ওগুলো ओरको हादिस नहीं आसते हैं एक हादी देखा एक हादी सम्पर्क केम एक हादी बिज्ञा तलाबुलरियत आला कर लसलिम एलम शिखा फरजपुर मुस्लिम ए हादी के क्यों मुजूर अत्यंत जयीफ एरक ना हासान क्यों ना एक बार सही तीन रकम उक्ति आदि सही ना जयफ এই নিয়েছি আমাদের আগামীকালকে ছেলেরা এই হাদিসটা স্টাডি করে আসবে সহিফ কারণ ওস্তাদ ভালো করে জানে যে হাদিসটা সম্পর্কে খুব একতলা আপনারা কখনো হয়তো শোনেননি আমরা হাদিস বায়ান করি কিন্তু কখনো তো বায়ান করি যে হাদিস অনেকলা তিন রকম মন্তব্য আছে একদল বলছে বলছে উচ্চ পর্যায়ের বলছে না হাসান পুরো স্টাডি করে দেখা গেল অনেক কিতাব পড়িয়ে শেষ তখন বুঝতে পারলাম যে বাবা এই হাদিস সম্পর্কে এত মন্তব্য আমি আছে তো শেষ দেখা গেল যে হাদিসটা হাসান এরকম অনেকগুলি হাদিসা আছে যেগুলি নিয়ে একাফ আছে আমি তখন মধ্য যখন একতে লাভ হবে তখন মধ্যমপন্থীদের কথা নিতে হবে একতে নাই সবাই একমত অসুবিধা নেই যেটা বলছে মধ্যমপন্থীও সেটা বলছে শিথিলটাও সেটা বলছে তাতে অসুবিধা নেই একমত হয়ে গেছে কিন্তু যখন দেখা যে একতে লাভ তখন দেখতে হবে যেমন মহিলাদের চেহারা খোলার ক্ষেত্রে চেহারা খোলা যাবে না যাবে না মহিলাদের এই ক্ষেত্রে একদল শিথিল আছে আরে চেহারা অসুবিধা নেই অসুবিধা বলে নিজেরা খুলে নিয়ে শিথিল আর এক দল আছে না চেহারা একটা আঙ্গুলনে যেন না দেখা যায় পর্দা দিয়ে যেন না থাকে আর দল আছে চোখের ফাটলের নামে এই এখন পর্যন্ত অর্ধেক গাল খুলে আছে তাহলে কোনটা আপনার জন্য দলিল হয় মধ্যম পথ অবলম্বন করতে সমস্যা আছেন সমস্যা সমাধান হচ্ছে চেহারা ঢাকতে হবে চেহারা পুরোটা হাতের ক্ষেত্রে কাজকর্ম করার সময় হাত খোলা কাপড় দিয়ে ঢাকা থাকলে তো এই জন্য এক চোখ খুলে তারা চলতেন সুতরাং চোখ যদি শুধু চোখ পর্যন্ত খোলা থাকে তো যাই যাচ্ছে কিন্তু চোখের নামে যদি এখানে পর্যন্ত খোলা থাকে এইখানে চলে আসছে এত মানে ফাটলটা বেশি করে পড়ছে তো এটা তখন যায় কারণ ওতে আকর্ষণ বাড়িয়ে দেবে খোলা থাকলে শুধু চোখে অসুবিধা নেই চোখ খোলা যেতে পারে কারণ তাকে চলতে হবে আর যদি হালকা পর্দা দিয়ে যদি হয়তো ভালো কথা যাই হোক আমাদের এতে আসি অরুবামা জাকারা বাদাল আহাদিস আল্লাতিল্লাম কখনো কখনো ইমাম হাকিম কিছু হাদিস উল্লেখ করেছেন আল্লাতিলাম তাসেহা যেগুলি সহি নাই জিফ অথবা বাতিল এরকম হাদিস উল্লেখ করেছেন তবে তিনি কি করেছেন তম্বিক সতর্ক করে দিয়েছেন হাফিজ বলে দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে আর কোন ক্ষেত্রে তবে তিনি শিথিল সহি হুকুম লাগাবার ক্ষেত্রে মানে সহি বলে আখ্যায়িত করার ক্ষেত্রে তিনি শিথিল তার হুকুমটা শিথিল অনেক জয়ীফ হাদিস হাসান এরকম আছে তো এটা যখন জানা থাকবে যে ওনাদের পন্থাটা কেমন ছিল অনেকে জন্মগত শিথিল ওকে আপনি শক্ত করতে পারবেন না উসমান রাজি আল্লাহ তার উমার উমার শয়তানু ভয় করতো মানুষ শয়তানু ভয় করতো জিনয়তানু ভয় করতো ওনার আস্তাতে জিন শয়তান আসতো না কিন্তু উসমান এত নরম মানুষ খুবই নরম মানুষ এত নরম মানুষ মুশকিল একবার তার যে নম্রতা ছিল ওই নম্রতার কারণে তার বংশের বেশ কিছু লোকেরা অবৈধ কাজ আর লোকেরা তখন আপত্তি তন্ত খলি পারব না কিছু মূল্যে খবর নাই ওনাকে উনি যদি ওমার শক্ত তো বংশের লোকেরা যখনই খবর পেয়েছেন তখন ভালো করে পানিশমেন্ট ঠিক কিন্তু হয়তো ভাবলেন তাল করিয়ে দিয়েছে দিয়ে ব্যাপারগুলিকে বড় করে দিয়ে ফেতনা ফসাদ সৃষ্টি করেছিল উসমান রাজি আল্লাহ তালকে শহীদ করার পিছনে এইরকম ছিল উসমা হ্যাঁ নব্বাহ সতর্ক করেছেন তম্বি করা তম্বি মানে সতর্ক করা সতর্ক করে দিয়েছেন তিনি আচ্ছা তো তিনি শিথিল ছিলেন সহিদে এবং তার হাদিস তার কিতাবের হাদিস গুলোর হুকুম লাগাইতে হবে ফ্যাস করতে হবে যেমন তার অবস্থা যোগ্য কি অবস্থায় আছে শুধু ইমাম হাকিম সহি ঠিক আছে কিন্তু একাই যখন পড়ে যাবেন না অন্যরা তো বলেননি উনি একাই বলেছেন তাহলে এই ব্যাপারে আরো যাচাই করতে হবে তাহলে তাহা কি তদন্তের প্রয়োজন রয়েছে এবং এখন পর্যন্ত লেখক বলছেন এখন পর্যন্ত সেই কিতাবের প্রয়োজন রয়েছে রিসার্চ করা গবেষণা করার তাব্য মানে সন্ধান করতে হবে যে হাদিস সবগুলো কি অবস্থায় আছে ওয়া এবং গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে এমাম হাকিমের কিতাব মোস্তাদার উপর ওইরকম আহ গুরুত্ব দিয়ে খেদমত করা হয়নি যে প্রত্যেকটা হাদিসে রিসার্চ করা হবে যে কোন অবস্থা আছে না আছে আরো প্রয়োজন আছে খেদমত করার এই কথা লেখক বলছে তারপরে ক্ষয়ে বলছেন সাহি ইবনে হেব্বান এমাম ইবনে হেব্বানের সহি কিতাব মানে একেবারে আশ্চর্য রকমের মানে অন্যান্য মহাদেশেন তরিকায় নিয়ে আসেনি অন্যান্য মহাদেশেনা কি করেছেন হয় তাহার হাতিস আগে নিয়ে এসছেন তিরমিজি আবু আগে পবিত্রতার হাদিস নিয়েছেন কারণ আগে উজু করতে হবে পবিত্রতা লাগবে তারপরে নামাজ নিয়েছেন তারপরে জাকাত তারপরে নিয়েছেন রোজা তারপরে হজ তারপরে বিবাহ সাদী তারপরে জেহাদ ইত্যাদি এইভাবে নিয়ে মানে মাসলা মাসাইলে যেগুলো ইবাদতবন্দির হাদিস পবিত্রতার পরে সেগুলো নিয়ে এসছেন মুসলিম বলছেন না ভিতরের তাহারাত বেশি আগে দরকার উজুর তাহার গোসুলের আগে ভিতরে তাতে কেতাবলিমান নিয়েছেন ইমাম বোখারি বলছেন যে না ইমানের আগে ইমানটা কিসের উপর নিয়ে আসবে ওহির উপর কোরআনের উপর রসুলের উপর আল্লাপ সুতরাং তিনি ওয়াহির অধ্যায়কে আগে নিয়ে এসেছেন এইভাবে তাদের তরতিব তারপরে নামাজ নিয়ে এসছেন কিন্তু এমাম ইবনে হেবান্না মহাদিসের কারো তরিকা নেনি আচ্ছা মোসনাদ আহমাদ যেগুলি বা অন্যান্য মোসনাদের কিতাব সেগুলিতে সেগুলির তরিকা আবার অন্যরকম সেগুলি তরিকায় এক সাহাবীর যতগুলি বর্ণিত হাদিস একসাথে নিয়ে এসছেন আলিফ থেকে শুরু করে আলিফ নাম দিয়ে যতগুলি সাহাবিন নাম শুরু হচ্ছে তার আবুবাকার হাদিস এক জায়গায় আবুহার হাদিস এক জায়গায় আবদুল্লাবিনোসনাদ আহমদের তরিকা মুসনাদের তরিকা ওটা একটা তরিকা খুব প্রসিদ্ধ তরিকা এটা মুসনাদের তা একই অধ্যায় আবহাওয়ার হাদিস কখন নামাজ চলে আসছে কখন রোজা চলে আসছে কখন চলে কখন চলে আসছে আপনি মোসরাদ আহমাদ খুঁজে আমি শুধু নামাজের হাদিস খুঁজবো খুঁজে পাবেন ওটা যখন ইবেনের ভূমিকা খুলবেন সবগুলি বয়ান করা হয়েছে কি তরিকায় বলছে ফালাইসা না তাতে অধ্যায় কায়েম করা হয়েছে বাবু তাহারা বাবু সালাহ জাকা হ্যাঁ বাবুসম এরকম করা হয়নি ওয়ালা আল না নামোসনাদের তরিকে করা হয়েছে যে এক সাহাবির আগে হাদিস নিয়ে আসোকালে আসমাহিমা জন্য তিনি তার হাদিসের ইবিন কিতাব যে হাদিসের কিতাব তার নাম রেখেছেন কিতাবা তাতে তকসিম মানে ভাগ করা হয়েছে প্রকরণ প্রকরণা এবং বিভিন্ন রকমের ভাগ এই নাম রেখেছেন হাদিসের ওয়াল কাশ আনিল হাদিস আসের উজ্জিদ্দা এই জন্য তার কিতাব থেকে কোন হাদিস বের করা অত্যন্ত দুষ্কর মত আিন আল আবুব তবে পরবর্তীকালে কিছু পরবর্তী আইমাইকেরাম বা ওলামাগন অধ্যায়ের ওপর সেগুলিকে তরতিব দিয়েছেন যাতে করে লোকজনের সুবিধা হয় এবং এর লেখক মানে এর লেখক অর্থাৎ আল হাদিস বিশ্বে কোন হাদিস হুকম লাগাবার ক্ষেত্রে সহি বলে দিয়েছেন হয়তো হাসান হাদিসকে সহি বলে দিয়েছেন তার চাইতে ওপর মর্যাদার মানে বুখারি মুসলিম তারপরে কিন্তু বলা যেতে পারে এই সহি তাহার রিহে তার অত্যন্ত পরিশ্রমের কারণে ভালো সন্ধান করে যাচাই বাঁচাই করে হাদিসন করেছেন হাত তা ইন্না হইয়া তা আদনা কালামিন ফিল ইসনাদ এমনকি তিনি সামান্য যদি সনদে কোন রকমের কারো মন্তব্য থাকে সেখানে তিনি থেমে গেছেন সহি বলতে থেমে গেছেন না ওই কারো যদি কোন আপত্তি থেকে সামান্য আপত্তি থেকে এমামের আর চলবে না থাকবে এখান থেকে তাহলে মুস্তাকাজাদ বোখারি মুসলিমের উপর যারা মুস্তাদ করেছেন ইমাম হাকিম তেমন বেশ কিছু এমাম গন লিখেছেন ওদের কিতাবগুলির নাম হচ্ছে অথবা <mustachraj>, মুসলিমের অথবা দুটারই যে হাদিস গুলি ওই কিতাবগুলিতে আছে সেই কিতাবের হাদিস গুলিকে একটা একটা করে নিলেন পরবর্তীতে যে এমাম এসছেন অথবা তার পরে হাদিস নেওয়ার পরে এমাম বোখারি সনদ দিয়ে নয় যে সনদ দিয়ে তিনি শুনেছেন যে সিলসিলা ওই সিলসিলা আমি আমার ওস্তাদ দিয়ে একটাই ঘটনা একটাই ঘটনা আমার মাধ্যমে শুনেছেন আর মাধ্যমে আলামের মাধ্যমে শুনেছেন ঠিক না আমার মাধ্যম না দিয়ে আরেকজন মাধ্যমে এমাম বুখার রহমতুল্লাহ মাধ্যম দিয়ে না নিয়ে আর একজন শেখের আরেকজন এমামের বা বর্ণনাকারীর মিলে গিয়েছে আলাদা সনদ দিয়ে ওই হাদিসটাকে সংকলন করা হয়েছে বর্ণনা করে এই কিতাব সংকলন করা হয়েছে মুস্তাখ রাজ একে বলা হয় বলছেন হুয়া ওই হাদিসের সংজ্ঞা হচ্ছে আইয়াতি আল মোসান লেখক কোন একটি কিতাবের উদ্দেশ্য করল মিন কতুবিল হাদিস হাদিসের কিতাবগুলি বিশেষ করে বোখারি মুসলিমের হাদিসগুলিকে বর্ণনা করলো নিজের সনদি মিনগে সাহেব সাহেবী কিতাব মানে ওই যে বোখারি বা মুসলিম যে কিতাব আছে ওই কিতাব ওয়ালার অর্থাৎ ইমাম বুখারি মুসলিমের যে সূত্র তরিক মানে সূত্র আছে সেই সূত্র ছাড়া ওই সূত্র দিয়ে নাই ওই যেমন বুখারের হাদিস আর বলছে করেছে কোথায় গিয়ে একত্রিত হচ্ছে ওপরে গিয়ে বলছে হয় এমাম বুখারির সাইকে ওস্তাদে গিয়ে এমাম বুখারি তো নয় তার ওস্তাদে গিয়ে আহমান তার ওস্তাদের ওস্তাদের ওপর দিয়ে গিয়ে সেখানে গিয়ে একত্রিত হচ্ছে সনদ এইভাবে বর্ণনা করেছেন তারা এর ফায়দা কি পরে বয়ন করবে এইভাবে আর কি হাবিস একটা ইনাম আলামিত আছে আর মুস্তাফা কি ফাইদা আছে দশটি ফায়দা উল্লেখ করেছেন তার মধ্যে এখানে তিনটি মত উল্লেখ করা হয়েছে বড় কিতাবগুলিতে আহ ইমাম সৈতের কিতাবটা দ্রিউর রাবি আছে মধ্যে ইউনিভার্সিটি পড়া হয়ে ওটা আমরা পড়েছি ওতে দশটি এর উপকারিতা উল্লেখ করা হয়েছে তার মধ্যে কয়েকটি মত এখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা এর উপরে কিছু কিতাব যে লিখা হচ্ছে নিয়েছেন নিজের সন্দ্দী বয়ন করেছে নিজের সন্দ্বী বয়ন করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত এমাম বুখারি যতটি হাদিস আছে কিন্তু নিজের সনদ্দী তিনি বয়ন নিজের ওস্তাদের সিলসিলা দিয়ে আবু এমাম আবু আল ইসমাঈলি স্তাখরাজ তিনি লিখেছেন আলা কুল্লিমা বোখারির উপরে মুসলিমের উপর দুটোর উনি কাজ করেছেন এই তিনটি কিতাব প্রসিদ্ধ মুস্তাকরাজের ক্ষেত্রে গাল ইসাবুল মোস্তাকিমারিম তারা কি এমাম বোখারির হাদিস গুলি সেম সেম শব্দ দিয়ে বয়ান করেছেন না শব্দে কিছু পার্থক্য আছে জবাব হচ্ছে শব্দের পার্থক্য আছে কারণ হাদিস বর্ণনার ক্ষেত্রে শব্দের পার্থক্য পার্থক্যকে মহাদেসেনা বৈধ করেছে। অর্থ যদি ঠিক করে আদায় করে দিতে পারেন তাহলে অসুবিধা নেই যেমন একটা অর্থের দুটা শব্দ আছে প্রতিশব্দ শব্দ অর্থ একই হয় যেমন সামেত রসুল আল্লাহ আমি আল্লাহ রসুল কাছে শুনিছি আর বলছে কালার রসুল্লাম আল্লাহ রসুল বলেছেন পার্থক্য হয়ে গেল তাই না ইন্নাম আল্লাহ আমলবিনিয়ত আর একটা হাদিস আছে আল আল্লা আলবিনিয়ত আর এক হাদিস আছে আমাল জমা নেই আমালোপিন নিয়ে হ্যাঁ তাহলে শব্দের পার্থক্যকে মহাদিস আমরা জায়েজ করেছে কারণ এই স্মৃতি শক্তিতে যদি শব্দের শর্ত লাগে শব্দ যার মুখস্থ নেই সামান্য শব্দ যদি হয় ভুলে যাও তাহলে তুমি হাদিস বয়ন করতে পারবে না তাহলে অনেক হাদিস ছুটে যেত মানুষের মুশকিল ছিল সেজন্য শব্দের যদি সামান্য পার্থক্য হয় অর্থ ঠিক করে আদায় করে পারেন তাহলে অসুবিধা নেই একটা হাদিস বিভিন্ন ভাষার মাক্তা সামেলাতে বের করবেন আর দেখবেন যে একটা একটা হাদিসে শব্দের পার্থক্যের সাথে বললাম না যে হাদিসে ওই যে शब्द तो लमियाल तसान এই মুস্তাকাজের লেখকগণ শব্দের দিক দিয়ে হুবহু বোখারি মুসলিমের মতো কারণ তারা বর্ণনা করেছেন আলফাজের মাধ্যমে যে ভাষায় হাদিসটা বর্ণিত হয়েছে সেই ভাষায় তারা বর্ণনা করেছেন লেজা এই হাসালা ফি হাত ফা ফি আলফাজ এই দেখা যাচ্ছে যে বোখারি মুসলিম থেকে সামান্য পার্থক্য ঘটেছে শব্দের ক্ষেত্রে কিছু কিছু শব্দের ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কোনো হাদিসের শব্দের ক্ষেত্রে পার্থক্য ঘটেছে অনেক পুরাতন লেখকগণ বাঁচার নিজের লিখন মোস্তাকাজ নাই ছাড়াও নিজের নিজের লিখনীতে যে হাদিসগুলি বর্ণনা করেছেন যেমন ইমাম ভাই হাকি সোনানবাই হাকি তারপরে এমাম বাগুই তারপরে অসীফ হেমা এইরকম অনেকে কাহিনা তারা কি বলেছেন রাহুল বোখারি কিন্তু তারা বলেছেন এমাম বুখারি বর্ণনা করেছেন এমা মুসলিম বর্ণনা করেছেন কিন্তু ভাব অর্থ ঠিক আছে শব্দের যদিও পার্থক্য আছে তাই বলছেন ফাঁকা ও কাফি বাজি মানা কিছু হাদিসে অর্থের ক্ষেত্রে পার্থক্য তো আছে অফিল আলফাজে শব্দেও পার্থক্য আছে আচ্ছা তাহলে কি এরকম চলবে যে বাই একটা হাদিস আছে হাদিস আছে আর ওই হাদিসটা বুখারিতে আছে আমি বোখারি দেখলাম না বাইহাকি থেকে নকল করে বলেন যে বাইহাকি হাকি লিখেছেন আর বলে দিলাম যে এমন বোখারি বয়ান করেছে বোখারি খুলে দেখেন আগে যে কথাগুলি আলোচনা হলো তার উপর ভিত্তি করে বলবো যে ফালাই শাকসিন কোন ব্যক্তির জন্য জায়গ নয়াল মুস্তাখরাজ হাদিস কে নকল করছে মুস্তাখরাজ কিতাব থেকে আবিল কুতুবিল মজকুর আন অথবা এখনই যে হাদিসের কিতাবগুলি উল্লেখ করলামাজ অথবা বাই হাকি থেকে নিয়ে আবার বোখারি চেক করে দেখলাম বুখারির সাথে মিলিয়ে দেখুক দেখার পরে দেখলেন জানো বুখারি তো ঠিক আছে আমি কনফার্ম হয়ে গেলাম বোখারি তা হাদিস বলেন যে ইমাম বুখারি রাত করেছে আউল অথবা কি বলবে সাহেবের লেখক বলেছেন অথবা এই লেখক লেখকি বাঘুবি লেখকরা বলেছেন হাদিস সম্পর্কে তারা বলেন যে এই হাদিস হাদী মুসলিম এই শব্দে তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন আমি যদিও আমি আমার কাছে বোখারি নেই বা বোখারি থেকে আমি নকল করলাম না বাহাকি থেকে নকল করলাম বাঘবি থেকে নকল করলাম অথবা মুস্তাখরাজ থেকে নকল করলাম কিন্তু তারা বলেছেন যে এই হাদিসটা এমাম বুখারি এই শব্দেই উল্লেখ করেছেন এমাম মুসলিম এই শব্দেই উল্লেখ করেছেন যথেষ্ট জরুরি না যে আপনাকে দেখেনা মুসলিম খুঁজে দেখেন বলুগুল মারামা আছে যে এই হাদিসটা বোখারিতে আছে মুসলিম আছে বলগুল মারাম থেকে নোট করে আর বলে দেন যে মুসলিম আছে বোখারিটা আছে এটার ক্ষেত্রে আমানত হচ্ছে যে আপনার পক্ষে সম্ভব হইলে আপনি বোখারিটা মিলিয়ে দেখে নেন বিশেষ করে ভালো আলেমদের জনসাধারণের কথা বলছি আলেমদের কথা বলছি কারণ হইতে পারে আর শব্দের পার্থক্য থাকা সত্ত্বে ছাড়া আছে কারণ ও তো মিলাইতেই পারবে না কিন্তু আলেমদের জন্য উচিত হবে যে ওই যেটা পরের কিতাব সেটাকে নির্ভর না করে আসল কিতাবের দিকে ফিরে আসু বোখারি দেখে মুসলিম দেখে বিশেষ করে মিসকা আরে বোল মারাম এগুলি আমাদের মাদ্রাসে পড়া হয় আলিয়া পড়া হয় আর কমি মাদ্রাসে তো পড়া হয় এইসব কিতাবুল আছে হইতে পারে সামান্য শব্দ পার্থক্য আছে উনি অন্য কিতাব থেকে নকল করেছেন মুসলিম আহমদ থেকে নকল করেছেন কিন্তু জানেন যে বোখারিতে মুসলিম আসল বিষয় কি আছে আখরাহুল বুখারি বলে দিয়েছেন এরকম অনেক ক্ষেত্রে আছে মুসনাদ আহমদের বেশিরভাওয়া দিয়েছেন কিন্তু মুসাদ আহমদের হাতে সে আছে আপনি শুধু শুধু যদি পড়েন তাহলে বলে মুসনাদ আহমদ আছে অতারিত আছে একটু যদি পড়াশোনা করতেন তাহলে কারণ বোখারি সবগুলি হাদিস হাদিস মুসনাদ আহমদের না এরকম না হয়েছে হয়ে গেছে আর একটু শেষ করি তাহলে মুসলিমের পর যে কিতাব কি যেটা লাভ কি তাহলে হাদিস ওই হাদিস দশটি আছে কিতাব তদ্রিউর রাভিতে তিনি বর্ণনা করেছেন বেশ মোটা কিতাবশো পৃষ্ঠ কিতাব আপনাকে তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি বয়ন করা হচ্ছে তিনটি বয়ন করেছেন এখানে অলুগুলি স্নান প্রথম কথা সনদ হয়তো লম্বা আছে সেটাকে ছোট করা মাধ্যম ছোট করা মাধ্যম ছোট হলে ভালো না বড় হলে ভালো ছোট হলে ভালো বুঝছেন ঠিক জবাব দিয়েছেন যেমন মনে করেন আমি বয়ন করছি যে আমি শাই হেবিন বাজের কাছে এটি শুনেছি এই বিষয়টি এই ফতোয়াটি শুনেছি শাকিবিনের কাছে বললেন তিনটা মাধ্যম হয় তাই না কিন্তু আর একজন আর সরাসরি আপনার মাধ্যম দিয়ে না এসে ও আর একটা মাধ্যম কমিয়ে দেবে হয়তো ওই সরাসরি যদি বাজার জামানা পেত তাহলে বা এখানে আরেকটু বাড়ায় কারণ তিন তিনটাতে কোনো সনদ নেই সনদে কমপক্ষে জন সাতজন আট জনের নাম আছে দিয়ে পৌঁছে চাহিদিন পর্যন্ত পর্যন্ত তাহলে আমার কাছ থেকে আমি শুনেছি আমার কাছ থেকে মাহমুদ মাহমুদের কাছ থেকে আর কেউ মুবারকের উদাহরণ শুনেছে সরাসরি শুনেনি মোবারক দেখলো যে মাহমুদ আমি তো দমমে আছি তো মাহমুদের ভাইয়া হয়ে মাহমুদের কাছ থেকে আমি শুনলাম ও কটা হলো চারটা হলো না মাহমুদ সনদটা ওপরে উঠল যত উপরে উঠবে তাহলে দুর্বলতা থেকে অনেকটা মুক্ত হবে কারণ যত লম্বা হবে এই রাবিগুলো কেমন স্মৃতিশক্তির দিক দিয়ে কেমন ইমানের দিক দিয়ে কেমন প্রশ্ন উঠবে আর যত শট হবে তত বেশি হয় বোখারিতে প্রায় ত্রিশের বেশি হাদিস আছে গুলোকে সোলাসী বলা হয় একটা হচ্ছে ওপরে হওয়া আলী হান্না মোসানি কারণ মোস্তাকাজের যে লেখক উনি যদি এমাম বুখারি রাস্তা দিয়ে হাদিসটা বয়ান করতেন উদাহরণস্বরূপ আরো নিচে নেমে যেত ওই হাদিসের যেটা ছয় পিড়ি পাঁচ পিড়ি দিয়ে আমি হাদিসটা পৌঁছে দিলাম এই একটা ফায়দা হচ্ছে পরিমানে কিছু বাড়তি হওয়া আলফাজ কিছু হাদিসাখার লেখক দেখলেন জানা গেল তিন নম্বর হচ্ছে আলকু অত বিকাশ তরুক এম অম্বুখারি ওই কিতাব যদি থাকতো তো একটা সূত্র হয়তো সেখানে পেলাম কিন্তু মুস্তাখরাজের লেখক আর একটা সূত্র দিয়ে যখন হাদিস বয়ন করলেন তাহলে আরো বেশ কিছু সূত্র পেলাম বিভিন্ন সূত্র দিয়ে যখন একটা বিষয় সাব্যস্ত হবে তখন বিষয়টি আরো হবে না হবে না মজবুত হবে আর একটা সনাদ হইলো এই করে হাদিসটি বেশি শক্তিশালী হবে ফায়দা তো হা আন্দাল মহারাজা আচ্ছা বেশি সূত্র হলে ফায়দা কি এর উপকার হবে কি যখন দেখব দুটো হাদিসের দ্বন্দ্ব হচ্ছে একটা হাদিস এইরকম করতে হবে আর একটা হাদিস এইরকম করতে হবে দুটোর মধ্যে তখন সমন্বয় করার সময় ফাই যে এই হাদিস স্বদেল দিয়ে মজবুত না। যেমন উদাহরণ আছে মানমাস যদি কেউ লজ্জা স্থান স্পর্শ করে সে যেন উজু করে নেয় তাহলে স্থানে সরাসরি হাত পড়লে কি হবে উজু ভেঙে যাবে সফানের হাদিস কিন্তু তালাকবিন আলী হাদিস আছে যে ওটা তো তোমার শরীরের অঙ্গ হালু হাই বুধ আনকা তোমার শরীরে একটা অঙ্গ হাত ছুলে উজু করতে হবে নাকি মাথা ছুলে উঁচু করতে হবে নাহাদিং দুই হাদিসটাকে আমরা যাচাই করে দেখবো যে তালাক বিন আলীর হাদিস সনদের দিক দিয়ে বেশি শক্তিশালী না বুসরা বিন সফরের হাদিস বেশি শক্তিশালী তারা বলছেন যে না বুসরার হাদিস যেটা আছে যে লজ্জায় স্থান ছুলে টুটে যাবে এটা বেশি শক্তিশালী তাহলে সমন্বয় করার ক্ষেত্রে ফায়দা হলো কারণ এটা হাদিস আমাদের কাছে বা মোহাদিস বেশি শক্তিশালী তো এইভাবে এই ফায় পাওয়া যাবে যদি হাদিসগুলি সম্পর্কে জানা থাকে তাহলে তারপরে আসছে মাহুয়াল মাহকুমাতিমিমার শাহ খান বোখারি মুসলিমে যে হাদিসগুলি রয়েছে সহি সেগুলি সম্পর্কে কি মন্তব্য সবগুলি সহি না তাতে কিছু ব্যতিক্রম আছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আহ তার সম্পর্কে আল্লাহ আকর যদি সুযোগ দেন তো ইনশাআল্লাহ আলোচনা হবে ওটের গোস্ত খেয়ে উজু করতে হবে না এমন কোন হাদিস নেই আরেকটি বিষয় আছে ওইটার সাথে গেছে প্রথম দিকে হুকুম ছিল যে আগুনে কোনো কিছু যদি পাক করা হয় সেটা খেলে উজু করতে হবে এটা হুকুম ছিল প্রথম আগুনে যেমন সবজি পাক করেছেন সবজি খেলে তাহলে উজু করতে হবে এই হুকুম আর নেই সেটা রোহিত করে দেওয়া হয়েছে আখেরুল আমরাইন তার সাতেনার আগুনে যা পাকশাক করা হয়েছে সেটা খেলে উজু করতে হবে না এটা হচ্ছে শেষ হুকুম ওই ক্ষেত্রে ওটা আছে কিন্তু উজুর ক্ষেত্র কি বলছে উঁটের গোস্ত খেলে উজু করার হাদিসই আছে এর বিপরীত কোন বিরোধী হাদিস নেই আমর জান মন গড়া থাকতে পারে ফতুয়া এই জন্য হয়েছে হয়তো যে হাদিস তাদের কাছে পৌঁছে নি তাদের কাছে যদি না পৌঁছা থাকে তো তিনি ছিলেন কিন্তু পরবর্তী যার কাছে হাদিস পৌঁছেন তার জন্য ফরোশ আল্লাহ নবীর হাদিস থাকতে তুমি কেন হাদিস বিরোধী কাজ করবে একটা লোক আমি মনে করেন আমি যদি হাদিসের আলোচনা করি আমি হাদিস পড়েছি হাদিসের আমি অনেকটাই দলিল হইতে পারি যদি মানে মা আমার কথার গুরুত্ব হইতে পারে দলিল মানে গুরুত্ব হইতে পারে কিন্তু আমি যদি বলি তো বলতে পারি জানা ঠিক আছে তিনি যখন অসুল হাদিস লিখেছেন খুব ভালো লিখেছেন ওসুল হাদিস কে তো মদিন পড়া হয় কিন্তু আকিদার ক্ষেত্রে সুফি জড়িয়ে যাওয়ার কারণে তিনি বিভ্রান্তির শিকার হয়েছে। বিভ্রান্তির শিকার হয়েছে সুতরাং আকিদার ক্ষেত্রে ওই রকমে নবী করিম সাল্লি সাল্লাম সম্পর্কে তারপরে আগের যুগে আমার বক্তব্য পাণ্ডুলিপিতে হইতে পারে এমন সহিত কথা লিখে তার কিতাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হাত বেরিয়ে এসছে হইত না হতো না দলিল নাম দিয়ে দেওয়া মানে বিরাট দলিল ব্যাপার দলিল হয়ে গেল এটা বুঝতে আমার নামে যদি বলতে পারে যে মনে করেন যে আমার নামে আপনার নাম হইলে হয়তো এত বড় আলিম বলেছে অমুক বলেছে ঠিক না তো এইরকম বিষয় হইতে পারে তো বিদ্যাথীরা তাদের বিদাত গুলিকে চালু করার জন্য এম সহিত কিতাব ঢুকিয়ে দিয়েছে এটা হইতে পারে তখনকার পাণ্ডুলিপি যেমন আছে পাণ্ডুলিপি তো দু কাগজ ঢুকিয়ে দেওয়ার কোন নিরপেক্ষ এবং কোন রকমের মানে কোন সাইড নিয়ে নয় সেটা হচ্ছে ইনসাফের কথা যে তিনি যা পেতেন তাই কুড়িয়ে ভরিয়ে দিতেন হাতে বললে গেলেন আরবি ভাষায় বলা হয়েছে ওর তর্জমা তার সম্পর্কে বলেছেন তারপরের মহাদিস রাজী আকিদার তিনি রাত্রের লুকড়ি কুড়া লোকের মত রাত্রের লুকড়ি কুড়া আরবিধ একটা প্রবাদ আছে রাত্রে কুড়া বোঝান না বোঝান না কাঠুরিয়া লুকড়ি কুড়িয়া বাড়ায় বা লকড়ি কুড়ায় তো লুকড়ি কুড়াইতে কুড়াইতে রাতের অন্ধকারে লুকড়ি কুড়েছে সাঁপ কুড়িয়া ভৈরে নিয়েছে তার ইয়েতে আর কি বলে যে টুকরিতে সাঁপ ভরে নিয়েছে লুকড়ি কুড়াচ্ছে ও সাপটা লুকড়ি মনে আর একটা সের কবিতা পড়লো আর তখন হাত বেরিয়ে চলে এলো কবর থেকে দিল ওটাও জমা করে লিখিয়ে দিল আশ্চর্য কথা জন্য বেরইলো না মা এসার জন্য বেরলো না এত প্রিয় প্রিয় সাহাবেক তাদের জন্য জিন্দিতে হাত বেরোলো না সালামের জবাব আসলো তারপর আল্লাহর আসমা সেফাত গুনবলির ক্ষেত্রে তাবিল আছে তারকে তার জ্বালালেন কারণ আমাদের কমি মাদাসার পড়া লোকেরা আলিয়া মাদাসার পড়া মলবী সাহেবরা এই এক বিপদ বিপদে পড়ে আছে তারা তো তফসির সম্পর্কে সম্ভব জ্ঞান রাখেন আসমা সেফাতের তো কোনো আল্লাহর সম্পর্কে মজুদ আছে তাহলে এই ক্ষেত্রে দলিল নন তিনি স্পষ্ট ছিল না তার উপর এই বিষয়টি স্পষ্ট ছিল না যেমন ইমাম ইবনে তাইমের উপর স্পষ্ট ইবুল কাহিমের উপর স্পষ্ট তেমন তার উপর স্পষ্ট ছিল না ইবিনে কাসীর উপরে স্পষ্ট কাসীর এই ক্ষেত্রে ভুল করেননি আল্লাহর ক্ষেত্রে চোখই বলেছেন কিন্তু দেখা শোনা হাত মানে ক্ষমতা শক্তি বলছেন হাতমানিফার আকিদা সেটা হচ্ছে না আকিদার বিরোধী ইমামিফার কেতাব পড়ে শুনিয়েছে আপনাদেরকে আর দরকার হলে আবার শুনবেন আমার কাছে কেতাব শুনি যারা এমাম আবুহানি বলছেন যারা হাত মানে কুদরত বললে তারা ঠিক নয় বরং ঠিক হচ্ছে হাত মানে আল্লাহর হাত আল্লাহর হাতের মতো বুঝা গেছে আবুহানি ফের আঁকিয়ে বিশ্বাসী নয় মুশকিল ভ্রান্ত আঁকি দেয় কিন্তু আবুহানি ফের আঁকিয়ে দেয় বিশ্বাসী নাই আমি ইচ্ছা করেছিলাম করে দেবো করা কিন্তু শুনলাম আবার শুনলাম যে তর্জমা করে বাংলাদেশে ছেপে আর একবার দেখেছি খুব খারাপ ছিটে ওইটা দেখেছেন ওতে আছে যে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আল্লাহর মত আর একটাতে ঢুকিয়ে দিলেন বড় মুসিবত মনসুখ নাশেকের কায়দা কানুন হচ্ছে যে নবী সাহায্য যদি বলেন যে তোমাদেরকে আগে এটা করতে বললাম এখন এটা করিও আগেরটা করিও না তাহলে মনসুখ আর এমনিতে মিথ্যা দাবি করবে যে আমাদের মতের খেলাফ সেজন্য এটা আগে ছিল এখন নাই এটা মিথ্যা কথা রফেদ্যানের বিষয়টি ওই রকম মিথ্যা দাবি এবং বড় বড় হানাফি মহাদেশরা স্বীকার করেছেন মোদিনায় যে মহাদেশ থাকতেন না শরীফ